ও বহু যুগ আগে মানুষ তখনো আবিষ্কার করেনি আগুন বা তৈরি করতে পারেনি চাকা তখন আফ্রিকার এক ছোট্ট গ্রামে বাস করত এক মানব মানবদূত নাম তার অ্যানেন্সি অ্যানেন্সি ছিল আকাশের শক্তিশালী রাজা নায়ামের পুত্র অ্যানেন্সি ছিল খুবই আগ্রহী আর নতুন জিনিস শিখতে ভালোবাসত এটা তার বাবার নজরে পড়ল সে তখন সিদ্ধান্ত নিল যে এখন তাকে জ্ঞানের পাত্র দেবার সময় হয়েছে। আমার জ্ঞান অন্বেষণের তোমার উৎসাহ আমাকে করেছে তাই আমি তোমাকে এই জ্ঞানের পাত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এই পাত্র তোমাকে জীবনে অনেক কিছু শেখাবে কিন্তু মনে রেখো শুভ জ্ঞান বিতরণ করে দেওয়াই হলো একমাত্র কাজ যে ওই পাত্র দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল এই কথাটা মন দিয়ে শুনল না ধন্যবাদ বাবা আমি এই পাত্র সামলে রাখব আর অনেক কিছু শিখব সময়ের সাথে সাথে সেই পাত্র থেকে রোজ নতুন নতুন কিছু শিখতে লাগল প্রতিবার সেই নতুন কিছু সৃষ্টি করার চেষ্টা করত দেখো আমি কি বানিয়েছি বাবা দুর্দান্ত তোমার জন্য আমার গর্ব হয় অ্যানান্সি এই বিষয়টা তুমি গ্রামবাসীদের সাথে ভাগ করে নাও না শিখলো কি করে আগুন জ্বালাতে হয় সে তো দারুণ খুশি আর পাখি মারফত খবর পাঠালো যেন তার বাবা তার তাবুতে আসে যখন নায়ামে এলো সে আগুন দেখে খুব খুশি হলো বাবা ठाईते नहीं आज तुम किर्जन कर ले पुत्र मानवजाति के एक नतून स्तरे पौछे देखनी तुम एट मानुष बाबा আমি নিজের এই সব আবিষ্কার করছি তৈরি করছি তুমি কি ভাবো আমি যে এখন আর চুপ করে থাকা যাবে না আমি খুব খুশি হয়েছিলাম যে এই জ্ঞানের পাত্রের যোগ্য উত্তরাধিকারী হলো আমার পুত্র কিন্তু আমি বুঝতে পেরেছি যে আমার খুবই ভুল হয়েছিল তুমি ওটা আমায় ফেরত দিয়ে দাও আমি এমন কাউকে খুঁজব যে তার জ্ঞান মানুষের সঙ্গে ভাগ করে দিতে রাজি এই কথা শুনে খুব রেগে গেল সে তখন উঠে দাঁড়িয়ে বলল বাবা ওই পাত্র আমি এমন জায়গায় লুকিয়ে রেখেছি যে তুমিও কোনোদিন খুঁজে পাবে না আমাদের গ্রাম থেকে অনেক দূরে নায়ামে একটুখানি ভেবে তারপর বলল অ্যানান্সি তোমার মানব সমাজে বাস করার কোনো অধিকার নেই এক্ষুনি চলে যাও আর যখন নিজের ভুল বুঝতে পারবে তখনই ফেরত এসো আর পাত্রটা আজ হোক বা কাল আমি খুঁজে বের করবই এই কথা বলে ন্যায় হাওয়াই মিলিয়ে গেল আমার বাবা কোনোদিন বুঝবে না যে মানুষ ওই পাত্রের যোগ্য নয় আমি গভীর জঙ্গলে এমন জায়গায় এটা লুকিয়ে রাখব যে কেউ কোনোদিন ওটা খুঁজে পাবে না তার গোপন জায়গা থেকে পাত্রটা বের করে বাড়ি ছেড়ে গেল চারিদিক খুঁজল কিন্তু তেমন কোন জায়গা পেল না আর সে খুব ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়ল ও ভীষণ তেষ্টা পেয়েছে আমি এখন জল কোথায় পাবো ওটা কি একটা নদী হ্যাঁ! মিষ্টি, জল! এখানে আমি! নদীর পার খুব খাড়া আর পিছল ছিল আর অ্যানান্সির নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল ভয় পাচ্ছিল যে জ্ঞানের পাত্র পড়ে যাবে ওখানে আমি এখন যাই কি করে খুব কঠিন কাজ এটা ঠিক তখনই অ্যানান্সি জলে ছপাত করে একটা শব্দ পেল সে পাশে তাকিয়ে দেখে একটা বাচ্চা তার দিকে হাসছে বাচ্চাটা একটা একটা লতা ধরে টানছে যেটা তৈরি সাথে বাধা থেকে জল আনছে সে জল কলসিটা আস্তে আস্তে নদী থেকে টেনে সেটা অ্যানান্সি দিল এনান্সি অবাক হয়ে গেলো আর নিমেষের মধ্যে ঢোক ঢোক করে জল খেয়ে ফেললো কারণ তার খুব চেষ্টা পেয়েছিল ধন্যবাদ তোমাকে ছোট্ট বন্ধু যা ঘুরে হাঁটতে শুরু করলো কিছুক্ষণ পরে সে লক্ষ্য করলো যে বাচ্চা ছেলেটা তাকে অনুসরণ করছে অ্যানান্সি সেটা একেবারেই পছন্দ হল না বাচ্চা ছেলেটা তার পিছু ছাড়ল না তুমি তো দেখছি খুব ঝামেলা করছো ছোট্ট ছেলে তারা দুজনেই হেঁটে চললো সামনে দেখে একটা বিরাট গাছ গাছের অজস্র ডালপালা চারিদিকে ছড়িয়ে পড়েছে এমন ভাবে রয়েছে যে মনে হল জ্ঞানের পাত্র লুকিয়ে রাখার এটাই সঠিক জায়গা ঠিক সে এক হাতে করে ধরে অন্য হাত দিয়ে গাছটা ধরার চেষ্টা করলো। কিন্তু সে সমানে পিছলে গেল আর ভয় পেল যে পাত্রটা পড়ে ভেঙে যাবে এদিকে সেই বাচ্চা ছেলেটা খুব অবাক হয়ে গেল কি বলছো তুমি কাজ হবে হচ্ছে। সে গাছের কাছে গিয়ে একটা লতা ছিড়ে এনে ছেলেটা যা দেখিয়েছে ঠিক তাই করলো। चढ़ते शुरू कर लोच्चा नीचे तक बाली दिए एक पहाड़ बनिए चारिदी के दग कटे नदी आकान्स अबक हु সে বুঝতে পারলো তার এই কঠিন যাত্রায় তার জ্ঞানের পাত্র তাকে সাহায্য করেনি বাচ্চা ছেলেটা করেছে সে তার মূর্খামির জন্য খুব লজ্জা পেল জ্ঞানের পাত্র যদি একটা বাচ্চার এত বুদ্ধি থাকে তাহলে সমগ্র মানব কত কি না করতে পারে তাদের তাদের শুধু অনুপ্রেরণা দরকার কিছু জ্ঞান ভাগ করে নিতে হবে পাত্রটার দিকে তাকিয়ে সেসবির সিদ্ধান্ত জ্ঞান বিতরণ করাটাই তো তো আমার কাজ বাবা তাই বলেছিল আমায়। নিল্সি গাছ থেকে নেমে এলো আর পাত্রটা নদীতে ছুড়ে ফেলে দিল নদীর স্রোতের তোরে সেটা ভেঙে গেল আর সব জ্ঞান বেরিয়ে মিশে গেল আর জলের স্রোতে গ্রামের দিকে বয়ে চলল ছোট্ট ছেলেটা হতবম্ব আমি জানি তোমাকে বাড়ি আর এইভাবে সেই মানব দূত মানবজাতির শিক্ষক হতে প্রস্তুত হলো সে শেখালো কি করে আগুন জ্বালাতে হয় চাকা বানাতে হয় আর কৃষিকাজের পদ্ধতিও শেখালো সবাইকে সাহায্য করলো বাচ্চাদের গল্প শোনালো আর এদিকে জ্ঞান ও বুদ্ধি যা জ্ঞানের পাত্র থেকে জলে মিশে গিয়েছিল সারা বিশ্বে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল অনেকেই আরও জ্ঞানী বুদ্ধিমান হলো। আর নিজেদের পৃথিবীর সর্বশক্তিমান প্রজাতিতে পরিণত করল অ্যানান্সিকে ধন্যবাদ নানা লোককে নানা জিনিস শেখানোয় জ্ঞান ছড়িয়ে পড়ে দূর দূরান্তে তাই কোনো একজনের কাছে থাকে না বিশ্বের সমস্ত জ্ঞান আর তাই আমরা একে অপরের সাথে ভাগ করে নিই জ্ঞান ও বুদ্ধি যদি সবার কাছে সব জ্ঞান থাকত বা একজনের কাছে সব জ্ঞান থাকত তাহলে এই জগতের উন্নতি হতো না যেমন মোমবাতি মানুষকে আলো দিয়ে নিজে কিছু হারায় না জ্ঞানও তেমনি বিতরণ করলে বাড়ে সঞ্চয় করলে না